আব্দুর রহমান রাদিল্লা তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি উমর রাদিল্লা তালাহ আনহু এর নিকট উপস্থিত ছিলাম তখন আমর রাদিল্লা তালা আনহু তাকে বললেন এরপর রাবি পূর্বের হাদিসটি অর্থাৎ তিনশো একচল্লিশ নম্বর হাদিসটি বর্ণনা করেন